আলহামদুলিল্লাহ নহমদ হু ও وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُغْلِلُهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালোই আছি এই যে কেমন আছেন এর উত্তর আপনারা কি বললেন আর কি বললেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সাধারণত আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছি এরকম কি শুনেছেন কখনো দু একজনে বলে না অনেকেই বলে বিশেষ করে আলে মুলামা পীরমা শায়কের কাছে যখন বলতে হয় তখন আমরা খাস করে বলি আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছে আর যারা আরো একটু জোরালো ভক্ত তারা বলে হুজুরের আর যারা আরো একটু তারা বলে হুজুরের দয় হ্যাঁ তা আসলে আমরা একটু বিষয়টা দেখি বিবেচনা করি প্রথম কথা হলো যে আমরা বলবো যে আল্লাহ রহমতে মুরব্বীদের দোয়াই বীর বুজের দোয়াই আপনার ভালো আছে তোমার কি খবর আপনি বললেন এমপি সাহেবের নেক নজরে ওই দলের অমোক চামসার নেক নজরে ভালোই আছে। আপনি এমপি সাহেবের সাথে আপনি কেউ শুনলে বলেন এমপি সাহেব এবং ওই সলিম সহযোগিতায় ভালো আছে। এখন এমপি সাহেবের কাছে যে লোকে যদি বলে যে আবদুল্লাহ আব্দুল আবুল কালাম আব্দুর রহমান অমুক ব্যক্তি সব সময় বলে এমপি সাহেবের সহযোগিতা এবং সহযোগিতায় খুব ভালো আছে যদি এই কথাটা শোনেন তাহলে খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন যে ওই লোকটা একই সাথে আমার আর ওই সামসা দুজনের নাম একসাথে বলে এই জন্য এমপি সাহেব খুশি হবেন ঠিক না হ্যাঁ ঠিক আমি এমপি হইলে মোটেও খুশি হবো না ওই লোকে বেটা তো সাহায্য করি আমি সহযোগিতা করি ও তো কিছুই দেয় না আমি যদি এমপি সাহেব আবার সহযোগিতা করে সুবিধা দেয় আর আমি প্রশংসা করার সময় এমপি সাহেবের সাথে ওই চামচার নামটাও সব সময়। তাহলে এমপি সাহেব খুব খুশি হবে তো তাই না এমপি সাহেবের সাথে যদি ওই চামচার নামটা সব সময় আমরা নি তো খুব খুশি হবেন তাই না আপনি কি এই কথা বলে সম্মান না কারণ আপনি বুঝাতে চাচ্ছেন এমপি সাহেব আসলে আমার সহযোগিতা করতো না এটু একটু জালেন ধরনের মানুষ এই লোকটার কারণে এমপি সাহেব করছে কথা ঠিক আছে না আপনার একজন জিজ্ঞেস করলো তোমার মার সাথে লোকজন যে মার কাছে বলে যে তোমার ছোট ছেলে বলে তুমি নাকি ওর বড় ভাইয়ের কারণে তুমি ওর খুব যত্ন করো এই কথাই মা খুশি হবে না বেজার হবে আমি কি মার সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি কারণ আমি মূলত প্রমাণ করছি মা আসলে ঠিক পদ দেখে না পারশিয়ালটি কলে বড় ভাইয়ের কারণে বড় ভাই একটু চাপ দেওয়াতে আমারও যত্ন করে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন জি তো যাই হোক আমরা যখন বলি যে আল্লাহর রহমতে অমুকের দোয় ভালোই আছি আর এই কথাটা যদি আল্লাহ জানতে পারেন কি মনে হয় আল্লাহ জানতে পারবেন নাকি যদি আল্লাহ তালা এই কথাটা জানতে পারেন জানবেন তো আল্লাহ কি খুশি হন না বেজার হন কারণ আল্লাহ কি বলবেন যে বান্দার আমি সব দিচ্ছি তাহলে আমরা আমরা বুঝলাম যে অনেক সময় হুজুরের প্রতি আদবের কারণে অথবা ভক্তির কারণে। হুজুরের নামটা না নিলে কেমন বেআপি হবে কাজে আল্লাহ ঠিক রেখেছেন সাথে হুজুরের দোয়ার কথাটা বলি এই চিন্তা করে আমরা বলি আল্লাহর রহমতে হুজুরের দোয়াই বা আপনাদের হুজুরের দোয়াই যে আল্লাহ ভালো রেখেছে না এমনি ভালো রেখেছে হুজুরের দোয়া হুজুর আদৌ দোয়া করেছে কিনা আপনার জন্য আপনার জানা আছে হুজুর দোয়া করলেও আল্লাহ কবুল করেছেন কিনা আপনার জানা আছে তাহলে কোন হুজুর আমাকে চিন্ত না ঠিক না তাহলে এই যে ভালো রাখছিলেন কার দোয়াই আর কার দয় কেউ তো না ঠিক না তাহলে ভাইরাল আমার এই কথা বলার উদ্দেশ্য হল আমরা অনেক সময় ভালো মানুষও না জেনে সির করে ফেলে কঠিন অন্যায় করি এই বিষয়টা আরো একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা অনেক সময় বলি হুজুরের দোয় আল্লাহ ভালোই দেখেছে অনেকে এরকম বলেন বলেন না ঠিক কথাটা ওরকমই অন্যায় যেমন ভাইয়ের সহযোগিতায় মা আমাকে খুব যত্ন করে বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে কথাটা কি মায়ের প্রশংসা না নিন্দা এই কথা শুনলে মা খুশি হয় না বেজার হয় কারণ মা তো ছেলেকে দেখে মাতৃত্বের টানে এখানে কারোর কোনো দাম নেই বাবা বলেছে দাদি বলেছে নানি বলেছে এগুলো মায়ের কাছে কোনো দাম নেই মা ছেলেকে দেখে কিসের টানে মাতৃত্বের টানে এর সে বড় জিনিস আর কিছু নেই কারণ মা যখন শোনে যে আমার ছেলে এই কথা বলে আমার মেয়ে কথা বলে মা ব্যথা পাই কষ্ট পাই কারণ এই কথার মাধ্যমে মাকে অপমান করা হয় আল্লাহ বেজার হন আল্লাহর প্রশংসায় আমরা মানুষকে শরীর করে ফেলি কথা বোঝেননি এই যে আমরা পথ হারাচ্ছি আল্লাহর চিনেও ভুল কথা বলছি এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো সুন্নত ধরে রাখা সুন্নত জানা কেমন আছো এই কথা নবীজি সাহাবিরা বলতেন না হ্যাঁ এর উত্তরও তো তারা দিতেন তাহলে আমাদের খুঁজতে হবে তারা কি বলতেন তারা যেটা বলতেন আমরা সেটা বলবো তাহলে কিন্তু আর কোন গোলমাল থাকবে না আর আমরা নিজের যুক্তি দিয়ে বলতে যাব তখনই বিপদ শুরু হয়ে গেল কথা যখন শরীফে দেখি রসুল নিজে সাহাবিদের জিজ্ঞেস করতেন রসুল্লাহ সাল্লাম নিজে সাহাবিদের জিজ্ঞেস করতেন কাইফ আন্তুম তোমরা কেমন আছো জিজ্ঞাসা করতেন কেই আনতু তোমরা কেমন আছো গো কে জিজ্ঞেস করতেন রসুলাম সব পীরের বড় পীর সেই না মনে আসলে কেমন আছো গো নিশ্চয় সাহাফে বলুন হুজুর আপনার দোয়াই ভালো আছি কখনো তা বলেননি কোনদিন বলেননি যে রসুল আল্লাহ আপনার দোয়াই ভালো আছি হাজার হাজার লক্ষ হাদি স্কুলে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না কোনদিন আমরা আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ আমাদের ভালো রেখেছে আল্লাহ কাজে আমরা যতদিন সুন্নতের রশি গলায় রাখব পথ হারাবো না আর যখনই সুন্নত বাদ দিয়ে পথ হারাবো না আপনাদের সামনে আলোচনা শুরু করব তার আগে আমরা যে এলেম অর্জন করি শিখি এখানে আপনারা কি জন্য আসছেন। হুজুরে চেহারা দেখে বরকত নেওয়ার জন্য আর আপনাদের বলি ফু নেওয়ার জন্য পানি পড়ার জন্য চেহারার বরকতের জন্য গেলে কোনো স্বভাব হবে হুজুরদের একটা হাতে দেখাতে পারবে না যাই যাচ্ছে যেতে পারেন পানি পড়া নিতে যাইতে পারেন সব ঠিক আছে কিন্তু কারোর কাছে যতক্ষণ যাবে আসবে বসে থাকবে আল্লাহর রাস্তায় জিহাদের সব তার আমে লেখা হবে যতক্ষণ রাস্তায় বেরিয়ে যাবে আসবে এই যত পথ থাকলো জান্নাতের দিকে আল্লাহ ততখানে তার পথ সহজ করে দেবেন আল্লাহর সকল সৃষ্টি গাছপালা নদীর মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে তাহলে এই যে আপনারা শিখতে এসেছেন শেখা দুই প্রকার একটা শেখা হলো যেটা দিয়ে আমরা ইমান আমল বাড়াবো আর একটা শেখা হল যেটা দিয়ে আমরা ইমান ধ্বংস হওয়া ঠেকাবো খাদ্য যেমন আমরা খাই একটা খাদ্য হল যেটা দিয়ে শরীরের পুষ্টি বাড়াব আর একটা হল যেটা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো কথা বুঝতে পারছেন আমাদের এলএমটা ওরকম দুই প্রকার একটা হলো আমুল বাড়াতে হবে এই আমল করবই এই আমল করবো এইটা করলে আল্লাহ খুশি হয় এটা করলে এইটা বা করবো না গোনা হয় আর একটা হলো ইমান ঠেকাবো যেন চুরি না হয়ে যায় ঠিক আছে না আমরা আজকে ইমান ঠেকানোর একটা হাদিস আলোচনা শুরু করি এর পরে সময় থাকলে বিস্তারিত না হলে সংক্ষেপে আমল বানানোর দু একটা কথা বলার আশা রাখি আমরা প্রথমেই আল্লাহ তালার কাছে দোয়া করি যে কথাগুলো শুনলে বললে আল্লাহ খুশি হন যে কথাগুলো আল্লাহ তালার কাছে নাজাদ পেতে সাহায্য করে সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আবুয়া আল্লাহি রাদ আনহু বলছেন লম্বা খরচ রসুল হুমাইনের দিকে যাত্রা করলেন হুনাইন কি হ্যাঁ হুনাইনটা হলো মক্কা শরীফ থেকে পুবের দিকে আরাফাত থেকে একটু সরে যে একটা মাঠের নাম মক্কার আরবের কাফেরদের ধর্মীয় নেতৃত্ব ছিল মক্কার কাফেরদের হাতে রসুল যখন মক্কা বিজয় করলেন মক্কার লোকেরা হেরে গেল সারেন্ডার করল ছোট্ট ঘটনার সংক্ষেপে বলি আমাদের শিক্ষা আছে মানলে ফায়দা পাবেন না মানলে যা পাবেন তা পাবেন আর পা ছিঁড়ে ফেলেছে খুন করেছে বুকের উপর পাথর সেপে ট্রেনে নে বেড়িয়েছে ঠিক না ভাই ঠিক ঠিক মা উপরে নারীগুড়ি ফেলে দিয়েছে জুলুম অত্যাচার করেছে যারা মাত্র পাঁচ ছয় বছর আগে এই অত্যাচার করেছে অস্ত্র নিয়ে সেই মদিনায় যে যুদ্ধ করে আত্মীয় সদন খুন করে আসছে সেই মক্কার কাফেররা এমন কৌশলে যুদ্ধ করলেন যে তারা পরাজিত হতে বাধ্য হলো কথা বলছেন হেরে গেল বন্দি সবাই কিচ্ছু করার নেই সব তো বেড়ে রেখে দিয়েছেন কি হবে না কোন করছিল বেশি করেছে সেই মক্কার কাফেররা জেল জ্বলন্ত সবাই রাতারাতি তার হাতে এমন ভাবে হেরে গেল কিছুই করার রাসুল্লাহলাম চাইলে প্রতিশোধ আরব দেশে আচ্ছা বলেন তো আমরা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সভ্য বিশ্বে সমাজতান্ত্রিক বিশ্বে পুঁজিবাদী বিশ্বে সাম্যবাদী বিশ্বে যুদ্ধ যুদ্ধ হয় হয় হয় না? না না। সেই সব যুদ্ধে মানুষ কতজন করে মরে তিনজন সাত জন ঠিক না এক নাস্তিক বলছে যে এই যত বিশ্বে, যুদ্ধ মারামারি ধর্মের কারণে ামের সাথে চীনের যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল হ্যাঁ কম্বোডিয়ান যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল কথা না। কথা বোঝেন না জানে ধর্মের নামে যুদ্ধ হয় ধর্মের অপব্যবহার ঘটে কিন্তু বিশ্বে যত যুদ্ধ হয়েছে যত মানুষ মরেছে সমাজতন্ত্রের নামে গণতন্ত্রের নামে সভ্যতার নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন হয়েছে আর ধর্মের নামে যুদ্ধ হলেও মানুষ অনেক কম মরেছে শুধু ইসলাম ধর্মের নামে না যে কোনো ধর্মের নামে এবার আসেন ইসলামের যুদ্ধ যে আর পানি খাওয়াতে গেছে আরেকজন রাগারাগি হয়েছে একজনের উঠ একজন মেরে দিয়েছে যুদ্ধ হয়েছে বছরের পর বছর যুদ্ধ চলেছে হাজার হাজার মানুষ মরে ভূত হয়ে গেছে যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হইতো প্রতি শত শত হাজার মানুষ মরত সেই আরব দেশে রসুল সব যুদ্ধ বন্ধ করে দিলেন বন্ধ করলেন আর রসুল্লাহ সাল্লামের দশ বছরের যুদ্ধে দশ বছরের যুদ্ধে মাত্র এক হাজার বা তেরো কম মানুষ মারা গিয়েছে কথা বুঝতে পারেন চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন রসুল্লাহাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে কি করে মানুষ বাঁচানো যায় না। যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শত্রু যে আপনার ছেলে মেরেছে মেয়ে মেরেছে বাড়ি দখল করেছে এইবার আপনি ভোটে জিতেছেন আপনি কি করবেন না আগে তারপর যে দেখাবেন ঠিক না। আর আল্লাহ রসুল সাল্লামের বদরের যুদ্ধের পরে বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার আত্মীয় স্বজন খুন করেছে তার সাহাবিদের খুন করেছে আবু সুফিয়ান ঠিক না যখন মক্কা ঘিরিয়ে নিলেন নিশ্চিত গণপিটুনিতেই শেষ হয়ে যাবে কারণ সবারই রাগ আছে তারপরে আহা বিচারা তো মারা পড়বে কিভাবে তাকে বাঁচানো যায় তার চাষা আব্বাসকে পাঠালেন কাকে গণপিটনি দিয়ে দেয়ারবা না লুকিয়ে আমার তাবুতে ঢুকাই দাও আমার সামনে আরো কেউ মারতে পারে কথা বোঝেননি তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য এই রাজনীতি হত্যা বন্ধ করে মারামারি বন্ধ করে রেস্তামেটা শেখালেন যাই হোক এটা আমাদের মূল আলোচনা না মক্কা হেরে গেল কাফেরদের দুর্গের পতন হলো এখন আরবের কাফেররা দেখলো যে সর্বনাশ শেষ পর্যন্তই গেল আলিহ্লা তখন এবং অন্যান্য এলাকার কাফেররা তাদের ধর্মকে রক্ষা করার জন্য সমবেত হলো হওয়াজেন কবিল লোকেরা অন্যান্য আরবরা হুনাইনের মাঠে জমায়েত হলো মদিনা থেকে আরো নতুন মুসলমান দুই হাজার যোগ দিলেন কত হলো বারো হাজার এই বারো হাজার সাহাবি কে নিয়ে রাসুলাম মক্কা থেকে হুনায়নের পথে রওনা দিয়েছেন কি হল হাজার যাওয়ার পথে কাফের একটা বিরাট গাছ ছিল বট মতো আমাদের দেশে যারা সির করেন তারা বড় বড় গাছ আব্দুল হাই সিদ্দিক রাহেমাহুল্লাহ তিনি ওয়াজ করতেন আমার শ্বশুর বলতেন যে আব্বা ওয়াজ করত যে যারা শিরিক করেন তারা যেকোনো বড় জিনিস দেখলেই বলেন দেবতা বড় পাহাড় দেবতা বড় গাছ দেবতা দেখবেন বড় পাহাড়ে বড় গাছের নিচে দেবতা কারণ এটা মানুষের ফিতরাত সিরিকের ফিতরাত যে যেকোনো অলৌকিক জিনিসের ভিতরেই একটা দেবত্ব আরোপ করা যেমন আপনারাও করেন নিম গাছ থেকে মিষ্টি রস পড়ছে আপনাদের এলাকার সবাই দৌড়বে আর নিম গাছে দৌড়ো আছে নিয়ে না নেই। আগুন বেরোয় অমুক মাটির থেকে বাতাস বেরিয়েছে অমুক মুরগিতে কক করে বল দিয়েছে মরগে ডিম পেরেছে আর খবর নেই মানুষ পাগল হয়ে ছটবে ঠিক না ঠিক না ভে ঠিক এটা হলো সিরকি চেতনা আমার শ্বশুরের খুব মহব্বতের একজন আছে বাড়ি আগে তো যথার্থ কষ্ট ছিল বনগা পা বেনাপোল পারে অনেক সময় ওনার বাসায় বিশ্রাম করে বাথরুম টাথরুম সেরে এর পরে যাইতেন এই ভাইয়ের একটা গরুর বাসুরের শুরু হয়েছে। এলাকাটা ভারতের পুরো এলাকায় হিন্দু এলাকা অল্প কিছু মুসলমান আছেন মুসলমান মেয়ে তো আছে হিন্দু মেয়েরা বিশেষ করে হাজারে হাজারে আসছে ওই গরুর গায়ে পানি দিয়ে নিয়ে যাচ্ছে আর নমস্কার করছে যে মা মা তুই আর জায়গা পালিনে মাঝেছেন বাসুরি দুধ হচ্ছে ওই মানুষটা ধারণা করছে ভগবান ঈশ্বর দেবতা এই গরুর ভিতরে চলে আসছে গরুর ভিতরেই তারা দেবত্ব আরোপ করছেন আর মুসলমান হলে কি বলতো মুসলমান ওই গরুর ভিতরে গাছের ভিতরে পানির ভিতরে মরকের ভিতরে করে না। মুসলমানদের কিচ্ছু ক্ষমতা নেই এগুলো আল্লাহর সৃষ্টি মুসলমান এই রকম কিছু দেখলে কি বলে সুভান ঠিক না আল্লাহ তোমার মহত্ব এই বাসুর ছাড়া গরুর দুধ দিয়েছো তুমি কত কিছুই পারো মুসলমান গুণাক্ষরে গরুর কাছে না কোনো বরকতের জন্য আল্লাহ করে যে আল্লাহ তুমি তুমি আমার দাও কথা বোঝেননি এই হল আর ইমানের পার্থক্য বেশি বলা যাবে না। কারণ এ বিষয় বেশি বললে অন্যটা কম পড়ে যাবে তাহলে আরবের কাফেররা আপনারা জানেন বিশেষ করে আপনারা প্রায় সবাই জানেন আরবের কাফের আল্লাহ মায়ন জানেন না জানেন না আল্লাহ যে একটা মানত জানেন আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহ সালাহবুল আলমের নে মানত আল্লাহর এবাদত করত সবই করত শুধু আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে আল্লাহর নবী ওলি ফেরেস্তাদের এবাদত করে শিরিক করত। এটাই তো ধর্ম ছিল ঠিক না বিশেষ করে সর্বশেষ বই ইমাম আবু হানিফার লেখা আকবার ব্যাখ্যা এটা নেবেন হানিফার কিছু বক্তব্য আছে এই এইগুলো জানবেন তাহলে আরবের কাফেররা আল্লাহ মানত আল্লাহ সবকিছুর মালিক মানত কিন্তু সিরকের কারণে ওরাও আমাদের দেশের মতো গাছপালা কোনো বড় জিনিস দেখলে সেখানে বরকতের জন্য যাইতো এরকম একটা বড় গাছ ছিল যেমন আমাদের দেশে আছে কোন অসত্য গাছ বট গাছ বড় সড় গাছ থাকলে দেখবেন এটা এমনি শির তো ওই রকম কাপেরদের একটা বড় গাছ ছিল যে গাছটার নাম ছিল রাতু আর ঝুলিয়ে রাখার গাছ আমাদের দেশে এরকম আসে না নেই এই সুতো বান্দার সেরেকটা খুব কিন্তু আকর্ষণীয় চট্টগ্রামে যাবেন দেখবেন কি বলে সুতোবান সিরকের আবার খুব মারেফতি কথা আছে সুতো বানতে হবে আবার খুলে দিয়ে আসতে হবে তুমি ওখানে যে নিয়ত করে সুতো বানবা যে আমার এই সুত পূরণ হওয়ার জন্য সুতো বানলাম যখন তোমার মাকসুত পূরণ হয়ে যাবে ওইটা খুলে কোন সুতো বানতেছিলাম সে কাজ ঠিক থাকে নাকি হাজার হাজার সুতো বান্ধা হচ্ছে না অসুবিধে নেই কোনো না কোনো একটা সুতো খুলে দিয়ে আসবা এর মারকতের তত্ত্ব বলবো কারণ কেউ যায় না খালি হাতে বাবার দরবারে কেউ কোন দরবারে বলি কেউ নিয়ে যায় না অল্প হোক বেশি হোক একবার গেলে তো একবার পেল কে পেলো যিনি ওখানে শুয়ে আছেন সেই আল্লাহর ঠিক না উনি তো পান মুরগি গরু টাকা পয়সা সব তো উনি পান ঠিক আছে উনি পান এই যে আমরা বাইজ বুঝতাম এই ময়নদিস মুরগি নিয়ে গেলাম টাকা নিয়ে গেলাম সব তো ওনার অ্যাকাউন্টে জমা হয় নাকি কবর করে ওনার কবরে ঢোকাই দেয়া হয় কারা হয় যত ভণ্ড রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় দেখবেন যত প্রতারক সন্ত্রাসী দলে দিয়ে ভিড় করে ধান্দা করে আর এই মাদার গুলোতে সব ধান্দা করে এরা যেমন নেতার নাম ভাঙাই খায় ওরা ওই মৃত বুজুর্গ আল্লাহর অলিদের নাম ভাঙাই খায় তাহলে কেউ তো যায় না খালি হাতে বাবার তোর দরবারে একবার গেলে তো একবার ফেল দুইবার গেলে দুইবার ফেলো কাজেই সুতোবান্ধার ক্ষেত্রে আমি আপনি খোঁজ নিয়ে দেখবেন সুতো বানতে দুইবার যেতে হবে একবার যে বানবা যে খুলবা কিন্তু খুলবা আগেরটা তো তোমার জানা নেই অন্তত একটা খুলো হয়তো হতে পারে কালকে আগে যেটা গেছে ওইটাই খুললে কোনো সমস্যা নেই এখানে তো বান্দা সান্দা কিচ্ছু না সুতো ও হিন্দু দেবতার মন্দিরে বেঁধেও মানুষের মনোবাসনা পূর্ণ হয় ও আজমিরে বেঁধেও পূর্ণ হয় না বেঁধেও পূর্ণ হয় নাস্তিকেরও পূর্ণ হয় মানুষ যখন মনের আবেগে চাই ও কাপের খুব আল্লাহ দেয় তবে ওর শাস্তি পাবে মূল কথা বোঝেন এই যে সুতোবান্ধার সিরিক বা তরবারি ঝুলিয়ে দেয়ার সিরিক অন্য বেঁধে দিয়ে আসার সিরিক শাড়ি বেঁধে দিয়ে আসার শিরিক মের বিয়ে এটা করো পরীক্ষা দেবে এটা করো কলম বেঁধে দিয়ে আসে অনেক জায়গায় আবার এক এক দেবতার এক এক দায়িত্ব কেউ লেখা পড়ার দেবতা কেউ বিয়েশ দেবতা এখন এরকম হয়ে গেছে লেখা পড়ার জন্য যাই হোক যেটা বলছিলাম কাফেরদের এই গাছটার নাম কি মনে থাকবে না সেখানে তারা ঝুলিয়ে রাখতারি ঝুলিয়ে কি জন্য সব কিছুর মালিক যে আল্লাহ এটা আরবের কাপেররা বিশ্বাস করতো না করতো না বিশ্বাস যে এটার প্রমাণ কোথায় আনে অগণিত অনেক আয়াত আছে আল্লাহ বলেছেন যে কাফেররা এগুলো বিশ্বাস করতো জানেন না কি শোনেননি আরবের কাফেররা যখন হজ করত কোন তালবি পড়তো এই তালবিয়াই পড়তো শুধু ছোট্ট বাক্য বাড়াতো যে শরিককে তুমি দয়া করে কিছু ভান্ডার দিয়ে রেখেছো সে কিছু পাওয়ার আছে তবে ওই যার তুমি ভান্ডার দিয়েছো সে এবং তার পাওয়ারও তোমার আন্ডারে তুমি ইচ্ছা করলে কেটে দিতে পারো বলছে যে আল্লাহর আল্লাহর নবী তাদের কিছু পাওয়ার আছে আরবদের যে লিডার সে বলছেন না এটা হতে পারে না তখন শিখিয়ে ইবল আল্লাহ যারা শরিক কিছু পাওয়ার ক্ষমতা আছে এরা আল্লাহর বান্দা আল্লাহ আন্ডারে আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে তখন সে বলছেন না এইরকম হইতে পারে এইরকম পাওয়ার আল্লাহ দিতে পারে না উজবিল্লা তাহলে তারা বিশ্বাস করত যে আল্লাহ সব ক্ষমতার মালিক তবে আল্লাহ বরকত ক্ষমতা ভান্ডার রহমত কিছু কিছু কাউকে কাউকে দিয়েছে আল্লাহর বরকতটা এই গাছের মাধ্যমে আসবে সমস্যা কি ওরা গাছে ইত্যাদি আবু আজে আল্লাহনু বলছেন এই যে আল্লাহ না দা তো আনুয়াদ কামাল দাঁত আনুয়াদ নিয়ে হুনায়নের গাছ যাওয়ার সময় পার হয়ে যাওয়ার সময় সাহাবিদের ভিতর থেকে কেউ কেউ বলছেন ইয়ার রসল কাফেরদের দের যেমন একটা বট গাছ আছে জাতো আনোয়ার আমাদের মুসলমানদের জন্য আপনি একটা গাছ ঠিক করে দেন যেখানে আমরা তরবারি ঝুলাবো বরকত পাবো আল্লাহ যে গাছের অসিলে আমাদের বরকত দেবে আমাদের একটা গাছ ঠিক করে দেন কথাই বুঝতে পেরেছেন এই কথাটা কারা বললেন কাফের না মুসলমান মুসলমানরাই বলে নবীজির কাছে মুসলমান হয়েছেন তারা তাহলে আমরা বুঝতে পারছি শিরিক অনেক সময় মুমের না বুঝেও করে ফেলে এটা পরে ব্যাখ্যা করব। তার আগে রসুল কি বললেন এটা শুনেনি রসুল্লাহ সাল আলী সাল্লাম এই কথা শুনে বললেন সুফানা ইহাম আলেহা সুভান আল্লাহ উনি খুব কষ্ট পেলেন হতবম্বু হয়ে আল্লাহ বলে উঠলেন আমাদের এরকম একটা দেবতা ঠিক করে দাও তোরা তো সেই কথাই বললে দি নাফসি বেদিহি আল্লাহর কসম লে মান কানা কাবলা আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরা হয়েছে পদ ভুলে জাহান নামে হয়েছে এরপরে আমরা পুরো হাদিসটা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ মুসা আলী কথা সুর আরফে আপনারা পাবেন এই ঘটনার বিস্তারিত বিবরণ মোসা আলী সালাম ফেরাউনের কাছে যে দাওয়াত দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি তুমি আমার উপরই মানানো এবং বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও বনি ইসরায়েলরা মূলত ফিলিস্তিনে থাকতেন সেখান থেকে ইউসুফ আলহ সালামের সময় সবাই চলে গেছিলেন কোথায় মিশরে। পরে মিশরের ফেরাহন তাদের বন্দি করে ফেললো দাস বানাল তাদের দিয়ে সব কাজ করাতে লাগলো অত্যাচার করতে লাগলো বেশ শতাধিক বছর চলে গেল মুসা আলী সালাম মিশর থেকে চলে গেলেন মাদায়নে মাদায়েন থেকে নৌবাদ পেয়ে মিশরে ফিরে আসলেন এইসব কথা জানেন না আপনারা মোটামুটি জানেন ফেরাউন ছিল অত্যন্ত অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ মূষা দাবি করেছে আমরা চলে যাব। ফেরাউন দেখলো এরা চলে গেলে আমাদের মানসম্মানও যায় আমাদের কাজের লোকও যায়। কিন্তু মুসার দাবিটা তো অযৌক্তিক না আমরা আমাদের দেশে চলে যাব জনগণকে ওদের বিরুদ্ধে খেপাতে হবে জনমতকে পক্ষে রাখতে হবে মূসা বলল এই ফেরাউন বলল এই আমার ফেরাউনের জাতিকে বলল দেখেছো। এরা চাই আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করতে আমাদের সমৃদ্ধি নষ্ট করতে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেশটা দখল করতে চাই মোসাখি তাই চাইছিলেন নাকি জনগণ থেকে তাই এটা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে মিশর দখল করবে উনি ইসরায়েল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাহিত্য সংস্কৃতি কৃষ্টি বিপন্ন করে দেবে জনগণের পক্ষে চলে গেল জাদুকরের জাদুকরেরা লাঠি ছেড়ে দিল লাঠি সব সাপ হয়ে গেল শোনেননি শুনেছেন শোনেননি সব শত শত লাঠি ঘুরে বেড়াচ্ছে সাপ হয়ে তখন নিজের লাঠিটা ফেলে দিলেন আল্লাহার লাঠিও সাফ হলো সাপ হয়ে ওই শত শত লাঠি সব খেয়ে কথা জাদুর মাধ্যমে জাদুর মাধ্যমে জাদুকররাও জানে কোন জিনিসকে লাঠিকে সাপ অরিজিনাল বানানো যায় না চোখে দেখানো যায় জাদু হলো চোখের ভেলকি জাদু জাদুকর দেখে কিন্তু জনগণ দেখছে সাপ কথা বুঝতে পেরেছেন কাগজ কাগজই থাকে আপনি দেখছেন টাকা জাদু মানুষের চোখের ভেলকি প্রকৃত বিষয় কিন্তু মাটি মাটি থাকে লাঠি লাঠি থাকে দড়ি দড়ি থাকে এই জন্য জাদুর সাপ কামড়াতে পারে না জাদুর টাকা দিয়ে কেনা বিচা করা যায় না কথা বুঝতে পেরেছেন জাদুকররা লাঠি ছেড়ে দিয়েছে জাদুকররা দেখছে তাদের লাঠিগুলো জনগণ দেখছে সাপ ছেড়ে দিল তখন ওটা সাফ হলো এখন সাপ হয়ে অন্য লাঠি খাচ্ছে জাদুর লাঠি কিন্তু জাদুর সাপ কিন্তু কিছু খেতে পারে না জাদুকররা জানে তখন জাদুকররা নিশ্চিত বুঝতে পারলো এ জাদু না এটা অরিজিনাল জিনিস এটা সব জাদুরের জিনিস এটা আল্লাহর আল্লাহ জিনিস। করার সঙ্গে সঙ্গে পড়ে কাছে আল্লাহ অবাকরে বলল আল্লাহ আমরা ই মানেছি তাহলে ফেরাউনের দল হেরে গেল না জিতে গেল ফেরাউন যদি স্বীকার করত যে মোসা স্বীকার করলাম তুমি জিতে গেলে তাহলে কি ফেরাউনের বদি থাকতো এই পরিস্থিতি ফেরন বলল আমি বুঝেছি এটা গভীর ষড়যন্ত্র মূষার সাথে তোমরা ষড়যন্ত্র করে এই মিশর থেকে মিশরবাসীকে উৎখাত করার জন্য এই ষড়যন্ত্র করেছ পরে করেছো তোমাদের ষড়যন্ত্র করে হারাইছে জনগণ আবার শক্ত হয়ে গেল কথা বোঝেননি এবার ফেরা শাস্তি দিয়ে দিল জাদুকরদের সবার শুলে চড়িয়ে মেরে ফেললো তখন ফেরাউনের কম বললো আমাদের পলাতি দাও কিন্তু আমরা মারব তোরা উশ্বাস করবি কে এটাই তা তো অশান্তি তো ফেরাউন বলল সমস্যা কি আমি ওদের ছেলেদের মেরে ফেলবো আর মেয়েদের একটু সবর করো আল্লাহ তোমাদের ত্রাণ দেবেন যাই হোক আল্লাহ মুসা আলাইসালাম দেখালেন ফেরাউনদের উপর অনেক গজব দিলেন তুফান দিলেন কীট পতঙ্গ দিলেন ফসল নষ্ট হয়ে গেল রক্ত দিয়ে দিলেন অনাবৃষ্টি দিয়ে দিলেন ব্যাং পাঠিয়ে দিলেন অনেক রকমের বিপদ অপদ দিলেন যখনই বিপদ আসে তখন ফেরাউন এবং তার লোকেরা বলে মোসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের বিপদটা কাটিয়ে দেয় যখন বিপদ উঠে তখন আর করে না তখন আল্লাহ চূড়ান্ত শাস্তি দিলেন মোসাইল ইসলাম নদী পার হয়ে চলে গেলেন ফেরাউন কি হলো ডুবে মারা গেল এই যে এত মুসার চোখে দেখলো ঠিক না দেখে নদী পার হয়ে একটা দেশে গেল সেই দেশের মানুষেরা মূর্তি পূজা করে আলা ইসনামিল্লাম তারা দেবতার সামনে নীরবে দাঁড়িয়ে থাকে দেবতার আরাধনা করে তখন তারা মুসার ইসলামকে বললো মুসা এদের দেখো কি সুন্দর সুন্দর দেবতা প্রতিমা মূর্তি ওরা তার ইবাদত করে আমাদের আল্লাহ দেখতে পাচ্ছি না আমাদের আল্লাহ একটা মূর্তি বানাই দাও আমরা করব নিল্লা বলেন না মুসা অবাক হয়ে গেলেন যে তোমরা বলো কি তোমরা আল্লাহর এত মজে কারাম দেখে অলৌকিক সাহায্য পাওয়ার পরও মানে আল্লাহর থুয়ে মূর্তির করতে চাও এত বড় হতভাগা তোমরা তাহলে কি বুঝা গেল ইসরা চোখে দেখেছে তারা অনুভব করতে পারেনি ঠিক না তারা সেরেকের জন্য মুসার কাছে দাবি করেছে ঠিক সাহাবে ভিতরে একজন তারা বুঝতে পারেননি হয়তো নতুন নিমান এনেছেন যেভাবেই হোক তারা আল্লাহ পরিমাণে নেতেন আল্লা ছাড়া কোন মহবুদ নেই মেনেছেন করতেন তারপরে কিন্তু এটাই যে সিরকের মূল এটা অনুভব করতে পারেননি আর এই জন্য রসুল্লা সুভান আল্লাহ বলে এত আপত্তি করেছেন কারণটা কি ভাইরা অসুবিধাটা কি অসুবিধা হল যে সকল কল্যাণ অকল্যাণ বরকতের মালিককে আপনি আল্লাহ আপনি আল্লাহর বরকত রহমতের জন্য কোনো গাছ মাদার দরগা হুজুর পীরসেব যাই কেন মধ্যস্থ মানেন তখন আপনি আর আল্লাহর সাথে কল থাকে না ওই মধ্যস্থের কাছে কলটা চলে যায় কথা বুঝতে পারছেন না এই শির সমাজের ঢুকে গিয়েছে আল্লাহ রসুল তোমরাও তাদের মতো বিভ্রান্ত হয়ে যেতে পারো হাজরিন তাহলে বাঁচার উপায় কি শির এমন ভয়ঙ্কর বিষয় সব সময় চেষ্টা করবে আপনাকে শিরকে নিতে কারণ শিরকে নিয়ার পরে আপনি নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন মসজিদ করেন। নামাজ পড়েন মাঝে মাঝে একটু উনিশ করেন রোজা রাখেন উনিশ করেন গোনাটুনা করেন শয়তানের টেনশনের শেষ নেই কথা বোঝেন কারণ শির্ক মুক্ত হয়ে বান্দা গোনা করুক জান্নাতের আশা থাকে থাকে না হে আদম সন্তান তুমি যদি জমিন আসমান ভরা নিয়ে কি আমাদের এত গুণা করেছো দুনিয়া তোমার গুনায় ভরে গেছে কিন্তু তার ভিতরে কোনো সেরে কি নেই আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জমিন ভরা গুণা সব মাফ করে দেব এজন্য আমাদের বাসার উপায় খুঁজতে হবে বাঁচার উপায় কয়েকটা বলেই আমরা কিছু আমলের আলোচনার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ আমাদের দান করুন আমিন। উপায় আগে। মরার উপায়টা দেখি শয়তান কিভাবে প্রতারণা করে শয়তানের মূল কাজ হলো আল্লাহর বান্দাকে সিরকে ফেলানো ঠিক না ভাই बुजते मनोजोग नष्ट कष्ट लगते एक प्रतारणारूल दो हलो व्याख्या कई की जानलम शयतान प्रथम पिता आदम आलिस्लम के জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে আল্লাহ করে হাওয়া সালামকে সৃষ্টি করে। জান্নাতে আলী জান্নাতে রেখে কি বললেন তোমরা জান্নাতে থাকো খাও দাও সব করো যত খুশি খাও তবে ওই গাছটার কাছেও যাবে না কোন গাছ কোন গাছ গন্দম গাছ এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন গন্ধব গাছ সবাই বললো না দু একজনে বললো কারণটা কি হ্যাঁ কারণ হলো এটাও হলো মিশে কথা হায় কোরানে কোথাও নেই গন্দম গাছ হাদিসে কোথাও নেই গন্দম গাছ গন্দম মানে গোম গোম আবার কোন গাছ নাকি আঙ্গুর গাছ কেউ বলেছেন বেদনা গাছ আমার কারোর কথা দরকারটা কি এই গাছের কাছে যেও না কথা বোঝেননি এটাও কিন্তু একটা মিথ্যা যে মিথ্যা থেকে প্রতারণা আসে এটা আলেমরা বলেছেন চিন্তা করে ইহ করে নিজের গবেষণায় কিন্তু আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে সে তো বিতাড়িত হয়ে গেছে কেন আল্লাহ রুকুম না মানার কারণে আল্লাহ রুকুম না কেন যুক্তির কারণে যুক্তি সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম আগুন মাটির থেকে উত্তম কাজে আমি আদমের থেকে উত্তম আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজা করতে পারি না অহংকার যুক্তি যুক্তিবাদী আল্লাহ রকমকে যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয় কেউ যদি আমাদের প্রধানমন্ত্রীর তুমি বুঝতে পারো না পর তুমি পালন করো আল্লাহর কাছে বড়দের শুনতে আল্লাহ হুকুম পালন করেছি এর একমতটা কি বলতো আল্লাহ বলতে পারে সেটা ভিন্ন কথা তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো অভিশপ্ত হলো তার দাবিটা ভুল না ঠিক সে বললো আমি আগুনের তৈরি আদম মাটির সত্য না সত্য আগুন উত্তম এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা এটা সত্য না আমরাও কিন্তু এখানে ভুল করি অনেকভাবে ভুল করি যেমন আমাদের সমাজে আল্লাহনবী সাল নূরের তৈরি না হলে মনে হয় বে ইজ্জত হয়ে গেল এরকম আসে না নেই আহা নূরের বললে বোধ আমাদের ইজ্জত বেড়ে গেল নূর মানে আলো আগুনের দাম মাটির তো ভালো কথা এমনি সাধারণ বুঝি নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয় সূর্য আমাদের নূর দেয় ঠিক না চাঁদ আমাদের নূর দেয় তাই না একজন লোক না পাক ফেয়েছে অজুবা গোসর করতে পারবে না চাঁদের আলোয় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকেছে নূর দিয়ে দেহে ফেলেছে পাক হবে সূর্যের আলোয় দশ ঘন্টা দাঁড়িয়ে থেকে নূর দিয়ে দেহ ভরে ফেলেছে একটু দেহ ভরে ফেলেছে তাহলে নূর যে মাটির যে উত্তম কোথায় পেয়েছেন আপনারা দুই নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো। আসল কারেন্টটা কি নূর আলো আর মনে করেন মাটি আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা আলোটা আলো বুকে জড়াই নেবেন পারবেন কি হবে এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে ঠিক না নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে গোমরা হয়ে যাচ্ছে তবে এটা আমাদের উদ্দেশ্য না যেটা বলছিলাম ইবলিশ যখন মালাউন হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল এখানে প্রসঙ্গত বলি আমাদের সমাজে खस्टान धर्म अनुसार धर्म प्रचार करें व्यापक भावे खान धर्म पदरिपोपे गत शत घोषणा 2015 हजार पंद्रह साल भरे बांगलेश तीन भाग मुसलमान प्रति तीनजें एक जन ख्रीस्टान আপনার তো খুশি পনেরো আসতে কত বছর বাকি বাংলাদেশে মানুষ কত কোটি ১৬ দিন কোটির এক ভাগ মানে কয় কোটি পাঁচ কোটিরও বেশি তাহলে আগামী বছরের ভিতরে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হবে মুসলমান ঘুমিয়ে আছে মুসলমান নিজেরা নিজেরা মারামারি করছে এ ওর কাফির করো ওর কা আর চল্লিশ আপনাদের এটা কে তো প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে তারা বলে আমরা মুসলমান ঈসাই মুসলমান আমরা কোরআন এই সব কথা বলে প্রথমে মুসলমানদের দলে এরপরে তারা মুসলমানদের আস্তে আস্তে প্রথম হলো নবীজির বিরুদ্ধে বলে এরপর কোরআনের বিরুদ্ধে বলে এরপরে সর্বশেষ যখন কোন মুসলমান কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দলে নেই কথা বোঝেননি কিন্তু আপনার কাছে বলবো আমরা কোরআন মানিমানদের তার পরে কিছু কথা আমি এক জায়গায় মা ফেলে গেছি প্রশ্ন করেছে যে মানুষের পানি তো না এর দ্বারা দ্বারা তৈরি তার তিনি মোসাই না পাকাজ বললেন না আর ইসা মসি তো তিনি বললেন না নাপাক। আর ইসা মসু মায়ের রক্ত তৈরি হয়েছে তাহলে ঈসা মসু না আসল পাক আছে একজন সেটা হলো ইবলিস কারণ সে আগুনের তৈরি যদি মানুষের ভালো সৃষ্টির উপাদান দিয়ে বিচার হয় ইবলিসের তরিকায় যদি বিচার হয় তাহলে পাককে কে ইবলিস আগুনের তৈরি ইসাম হসেন আওয়াজ না পাক সবাই তখন আর কথা কয় না কথা বোঝেননি এগুলো তারা শেখায় তারা শেখায় মোহাম্মদ ইসলাম গুণা করতেন তিনি সাফাত করতে পারবেন না গুনাগার আবার গুনাগারে সাফাত করে তার লিস্টুনা করতো কোরআনে আছে তুমি তো লিস্টায় গুণা করতো আপনারা জবাব পান না আমার একটা বই আছে আপাতত বইটা সবাই নেবেন কে তবুল মকাদ্দাস ইঞ্জিল শরীফ ও এসাই ধর্ম এটা প্রত্যেকের ছোট্ট বই এটা পড়লে আপনার সামনে আর ইসলামের নামে কোরআনের নামে কোরআনের আলোকে আজাতের পথ জান্নাতের পথ সব কিছু কথা আর দিয়ে দিয়ে বলে কোন হুজুরের রথ করতে পারবে না রথ করলে কান কাটবো মুসলমান হয়ে কত কিছু বলে আসলে সাধারণ উঁচুটা বলতে পারে না কিন্তু আমাদের গেলেই পলাই সামনে আসে না কারণ মিথ্যাবাদী যারা প্রতারক যারা চোরের মন পুলিশ পুলিশ তারা একবার যখন বোঝে ধরা পড়ে যাব তারা ভিতরে ভিতরে করতেই থাকে যেটা বলছিলাম তারা এই যে কথাটা বলে মোহাম্মদ সাল্লাহাম পাপি ইসামা আপনারা আমি খ্রিস্টান ভাইদের বলছি বইও পাবেন মোহাম্মদ সাল্লাহাম একটা পাপ করেছেন কোরআন বা আদিস দিয়ে প্রমাণ করেন যে তিনি মদ খেয়েছেন জিনা করেছেন কাউকে চর মেরেছেন কাউকে হত্যা করেছেন কারো হক নষ্ট করেছেন কাউকে গালি দিয়েছেন কোন পাপ তিনি করেছেন আপনারা কোরআন দিয়ে প্রমাণ করেন পারবে আর আমি আপনাদের দিয়ে প্রমাণ করব শত শত নাউজিল্লা পাপ করেছে আমাদের ঈসা মসি নাই ওই ইঞ্জিলে জাল ইঞ্জিলে যার কথা লেখা আছে ইসামসি মানুষদেরকে জাতা বলে গালি দিয়েছেন গালি দিয়া পাপ না পুণ্য যদি পাপ না হয় খ্রিস্টানের বললেন তাহলে তোর আমি না খ্রিস্টানদের যে সুখ্রিস্টা মসি রাস্তা দিয়ে যাচ্ছে খুব খিদে লেগেছে দেখেন যে কয়টা ডুমুর গাছ যেমন আমরা আম গাছ দেখলাম আম কাছে আম ধরে কখন ভাই আপনাদের দেশে শেষ হয় কখনে শেষ আমের সিজন না ডুমুরের সিজন না তার মানে ভাদ্র আশ্বিন কার্তিক মাস উনি ওই সময়ে ক্ষুদা গেছে ডুমুর কাছে ডুমুর খুঁজতেছে আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন মূর্খ বুদ্ধি সূর্খ কেউ কি আশ্বিন কার্তিক অগ্রান মাসে যাবে নাকি যাবে যদি যায় আপনারা কি বলবেন পাগল বলবেন না আচ্ছা গেল যে গাছে কোন আম পাননি কার্তিক মাসে ভাদ্র মাসে আম গাছে আম না থাকা এটা কি আম গাছের দোষ নাকি না আম খুঁজতে গেছে তার দোষ এখন তিনি গাছে খুব কষ্ট পেয়েছে গাছটা পুড়িয়েছে গাছটাকে পুড়িয়ে মারা সবের কাজ না গুনার কাজ যদি খ্রিস্টান বলে গো সবের কাজ ঠিক আছে তোর আম গাছগুলো আজকে রাত্রে আমরা পুরাবো সবের কাজ করব করবো ঐসামসি করেছে আমরাও করব। খুশি হবে না পাগল জেনে ধরা পাগল এইসা মসি জেনেদের বলেছে তোরা বেরোয় যা তারা বলেছে তাহলে আমরা এক কাজ করি ওখানে প্রায় দুই হাজার তারা খাইতো সেই সুয়ার চড়ছিল মাথা থেকে বেরিয়ে ওই লোকটার ই থেকে বেরিয়ে ওই দুই হাজার দেহে ঢুকলো শুয়র গুলো পাগল হয়ে লাফাতে লাফাতে সমুদ্রের দিয়ে মরে গেল আচ্ছা দুই হাজার সুয়ার মেরে ফেলা মেরে ফেলব আমাদের যেমন গরু ওদের সামনে সুর না আচ্ছা ঈসা মসি এত বড় কবিরাজ যদি হয় না উজবিল্লা এটা জেন তাড়াবেটাকে আবার সুয়ারের ঘাড়ে ঢুকানোর দরকার আছে নাকি বলেই তো চলে ইসামসি খানদের বাইবেলের মত খেয়ে হয়ে কাপড় খুলে ফেলেছেন একটা প্রমাণ দিতে পারবে না রসুলাম কখন এরকম কাজ করেছেন কথা বোঝেন এরকম অনেক বিষয় আছে যেটা বলছিলাম এই যে জন্ম কি দিয়ে তৈরি এটাকে ভালো মন্দ উৎস তৈরি করা এটা এই ধরনের প্রতারণা আরেকটা প্রতারণা করে এটা না বললে ভুলে যাবো জরুরি তারা বলে সব ধর্ম জেলখানা খ্রিস্টান ধর্ম স্বাধীনতা আপনাকে জেলখানা চান না স্বাধীনতা চান স্বাধীনতা চান বাসা সব স্কুল স্বাধীনতা আর ক্যাডেস কলেজ জেলখানা আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে আর একটু বললেন জেলখানা একেবারে শতভাগ জেলখানা আর ওই ছেলে এলাকার হাই স্কুলেও গ্রামের স্কুলেও চান্স পেয়েছে সেখানে পুরো স্বাধীনতা ক্লাস করলেও কোনো সমস্যা নেই না করলেও কোন সমস্যা নেই আপনি কি জেলখানায় দেবেন না স্বাধীনতাই দেবেন কোন বিচার নেই আর একটা দেশ পরাদিন অন্যায় করলে পুলিশ ধরে ফেলে বিচারে নিয়ে যায় কোন দেশে বাস করতে চান স্বাধীন দেশে না পরাদিন দেশে কেবল বললেন স্বাধীনতা চাই তাহলে ধর্ম কি মানুষের পাপের লাইসেন্স জন্য না মানুষকে মানবতা শেখানোর জন্য তারা তারা কি বলে যিশু খ্রিস্টের বিশ্বাস করো তিনি তোমার পাপ তার রক্ত দিয়ে বহন করে ধুয়ে গেছে এটুক বিশ্বাস করে যত পাপ করো ও যীশুখ্রিস্ট বহন করে নিয়ে যাবে কোন সমস্যা নেই সবচেয়ে বড় কথা এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী ধিওরি এটা হলো মানবতার ধ্বংসের ইবলিসি চক্রান্ত যে মানুষ ধর্ম নামে পাপ করবে কি ভয়ঙ্কর কথা তাদের থিওরিটা কি বড় উদ্ভ থিওরি আদমের ফল খাওয়া নিয়ে ঠিক না এই জন্য আদমের যত সন্তান সবাইকে দোজকে যেতেই হবে যেতেই হবে কথা বুঝেছেন তো কথা ঠিক আছে ফল খেল কে আর এই অপরাধে যাবে কেমন কেমন লাগছে পাগল পাবনা পাঠাতে হবে এরপর একটু শোনেন আল্লাহ মানুষের মায়া করে মানুষ আদম সন্তান সব দুজকে চলে যাচ্ছে বাসার কোন উপায় নেই মানুষের কষ্টে না হসবিল আল্লাহ কেন্দ্রে অস্থির কি করে বাসাবে বাসার তো কোনো উপায় নেই এই যে পাপে কোটি কোটি কোটি আদম সন্তান সব দুজকে যাচ্ছে এর থেকে বাঁচতে হলে একটা কাপ ফাড়া লাগবে কুরবানি লাগবে কিন্তু সে কুরবানি আদম জবৈ হলো হবে না আদমের এক ছেলে মেয়ে জবাই করলেও হবে না একশো গরু জবাই করলেও হবে না আমি একটা গল্প বলি আপনাদের গল্পটা মনে পড়ছে এই খ্রিস্টানদের এই তথ্য মনে পড়ে গল্পটা এক হুজুর আর তার মুড়িদ সফরে বেরিয়েছে সফরে যাচ্ছে বিভিন্ন দেশ সফর করছে এক দেশে যে দেখে সে দেশে তেলের দাম ঘিরও সেই দাম ওই মুড়িদের খুব খাওয়ার লো ঘোটা ঘের বিভিন্ন জিনিস খুব লো কিন্তু ঘির দাম বেশি হওয়া তা খেতে পারে না খুব খুশি আছে হুজুর এই দেশ ছাড়া যাবে না আমি একটু দেশে থাকব। কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা ঘিয়ের বিভিন্ন জিনিস মিষ্টি মন্ডা মোটাই খাবো হুজুর বলছে একদিনও এ দেশে থাকা যাবে না বাবা যে দেশে তেল আর ঘির একদম আরামে খেতে ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি কারণ ঘি সস্তা তেলও যায় ঘিও তেল খাবো সব খালি জিনিস খাচ্ছে প্রায় বছর কানে চলে গেছে খুব আরামে শান্তিতে আসে হঠাৎ ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতরে পড়ে পড়ে গেছে সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে রাজা বলেছে একটা মানুষ খুন হবে বিচার করতে হবে ধরে নেছে বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে তোমার বাড়িতে একটা মানুষ হয়েছে তোমার ফাঁসি হবে আমার কি দোষ আমি তো আর দেওয়াল বানাইনি বাড়ি বানাইনি অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল দোষ যদি হয় তা তো ঠিকই বলেছো রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না আমার যুগালে যুগাইলে বোঝেন আমার যুগাইলে সিমেন্ট বেলে মিশে নিশ্চয় কম বেশি করেছে ওর শানিতে একটা মানুষ মরেছে ওর ফাঁসি হবে ফাঁসির রশি টসি আনা হলো দামি ফাসির রশি ও তো যুগালে খাইতে পাই না ভালো চিকুন রশি গলায় দিলে দেখ ওরশি যায় আর ওর গলাটা একটু বললে দেখো তো গলা মোটা দেখে একদিন ধরে নিয়ে এসো গলা মোটা স্বাস্থ্য টাস্ত ভালো এরকম ধরে নিয়ে এসো এখন উপস্থিত তো হাজার মানুষ জনগণ উপস্থিত দেখবে তো ঝুলে দিলেই টাইট হয়ে যাবে মরে যাবে তখন রাজা বললো তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে ওদের আমার কি দোষ দেখো বল আমার যে খুন হবে তার বিচার হবে না আমি এরকম জালেম হতে পারি না তোমার ফাঁসি দিতেই হবে দেখো অনেক লোক ও দেখতে দেখতে আসছে এসে দেখে ওর গুরু হাও করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব ও ছুটি আগে চলে আসছে এসে গুরুকে দেখে মুরিত পাগলের মধ্যে শাস্তি দিতে হবে কিন্তু আসল যে কালফি গলা শিখুন এই জন্য আপনার গুরু ঈশাকে দোষ কারণ একটা হত্যা বিনা বিচারে হতে যেতে পারে না গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না গুরু বলেছে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই আপনার মতো একজন রাজা দরকার আমাকে করতে দেন ধ্যান করে পরে বলছে রাজা মশাই আমার শিষ্যকে না আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে আমি এই সুযোগ ছাড়তে রাজি না রাজা রাজামশাই আপনি ওই আমার শিষ্য না আমাকে একটু বললেন এত বড় কথা আমার টাকাই কিনা রসি আর সেই তুমি আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের হ্যাঁ খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ আর এইটা তাদের ধর্মের ভিত্তি এই জন্য একজন খ্রিস্টান প্রচারকান গবেষক লিখেছেন নো হিদ ট্রাইভিভ সাস Grotesque an idea that man was born with a hereditary stain upon him and that stain for which he is not personally responsible to be atoned for and the Almighty God had to sacrifice his only begotten son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাত এরকম বিশ্বাস করে না খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে ভাবে আর যে কামের জন্য তার কোন দোষ নেই সেই অভিশাপের জন্য কাঁপারা দিতে হবে আর সেই কাপফারাও কোনো মানুষ দিলে হবে না স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের সিরাকুর বানিয়ে দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য এ কোনো পাগলও বিশ্বাস করে না কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যশুখ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে কাদের তুমি যত পারো পাপ করো না অসুবিধা যেটা বলছিলাম ভাইরা আদম হয়ে যেটা বলছিলাম ভাইরা ইবলিস যার কারণে অভিশপ্ত হল সে আদমকে জান্নার্থে বের করতেই হবে আদমের কাছে এসে বললো একটা মিথ্যা তত্ত্ব নিয়ে আসলো আর সত্য কথার ব্যাখ্যা দিল ইয়া আদম হাল আদুল্লুকা আলা সাজার ফুলদি ও মুলকিল্লা আদম তুমি জান্নাতে আসো আমি এখানে আগে ছিলাম জান্নাতের অনেক গোপন রহস্য আমি জানি আমি একটা গাছের কথা বলবো সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতে অনন্তকাল থাকতে পারবে এই জান্নাতের রাজা তুমিই হবে সত্য কথা কথা না এখন ওই গাছটা দেখাই দিল আদম এখন একটা সত্য কথার কথা বললেন যে আল্লাহ তো আর নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেনি এটার একটা ব্যাখ্যা দিয়ে দিল কি বলল আদম বললো আল্লা নিষেধ করেছে এটা একসব আমি নিষেধ করেছে কারণটা কি কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও আর এই গ্যাসের ফল খেলে দুনিয়াতে যাওয়া যাবে না তার অনন্তকাল থাকতে হবে আল্লাহ নিষেধ করেছে তবে আল্লাহর আদেশ নিষেধের হেকমতটা মারের ভেতরে তো বুঝতে হবে আল্লাহ তোমাদের আদেশ করেছে নিষেধ করেছেন একটা কারণে সেটা হলো তোমরা যেতে চাও আর খেলে যাওয়া যাবে না কাজেই তোমরা যদি এখন নিয়ত করো দুনিয়ায় আর যাবা না জান্নাতেই থাকবা তাহলে খেতে পারো কোনো অসুবিধে নেইমা ইন্নি লাকুমা লামিনা এবং কসম করে বললো যে আমি তোমাদের শুধু কল্যাণের জন্য কথাটা বললাম তো তোমাদের কথা বুঝতে পেরেছেন সকল শয়তান যুগে যুগে এভাবেই করে একটা মিথ্যা তথ্য আনবে এবং সত্যটার একটা ব্যাখ্যা দেবে যেমন মারেপথ হয়ে গেলে আর নামাজ লাগে না সত্য তথ্য না মিথ্যা তথ্য আর এই মিথ্যা তথ্যের জন্য নামাজ রোজার যত হুকুম আছে ব্যাখ্যা দেবে কথা বোঝেননি এই মিথ্যা আর ব্যাখ্যা হল এই শিরিকে চলে যাওয়ার মূল কারণ মিথ্যা আর ব্যাখ্যা থেকে বাঁচার উপায় কি ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে কথা বোঝেননি ব্যাখ্যা ছাড়া সত্য ধর কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নেই সত্য নেই আমার কথা সত্য হতে পারে ভুল হতে পারে যত ফির বুজুর্গ আলে মোলামা যত জ্ঞানী গুণী পণ্ডিত সবার কথা সত্য হতে পারে তলে শিরকের খ্পর থেকে বাঁচার জন্য ইমানকে রক্ষা করার জন্য প্রথমত আমাদের কোরান হাদিস জানতে হবে ভাইরা এটা হলো আমার প্রথম অনুরোধ আমরা এক্ষেত্রে দুর্বল আপনারা অনেকে কষ্ট করে আসছেন এখানে আমি ওয়াজ করলাম এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াশ শুনলেন এতে কি আপনি মাঝে মাঝে কিছু একেবারে ছানা পেস্তা বাদাম খুব দামি দামি ঘি একটু খেয়ে নিলেন আর দুই চার মাস কিচ্ছু খালেন না আপনি তো সুস্থ থাকবেন খোরাক আমরা আমাদের দেশে মারেফাতে খুব বড় মনে করি ঠিক না আর আল্লাহর পুরানে মারে পথ হলো সবচেয়ে ছোট জিনিস এলেম হলো বড় জিনিস আল্লা কোরআনে বার বার বলেছেন আহু কামা এ আরিফুন আবনা আহ তারা মারেপথ এমন ছিল ইসলাম দিন পূর্ণ মারেপথ বুঝতো নিজের ছেলেকে যেমন চিনতো নিজের ছেলের যেমন ছিল আল্লাহ এবং দিনের মারেফত নবীর মারেফত এরকমই ছিল কিন্তু না কথা বোঝেননি তাহলে এখানে গুরুত্ব হলো মারেফতের না এই মারেফতের গুরুত্ব হলো ওই ইমাম আবাহানিপার ফিকুল আকবারে আপনারা পাবেন তিনি বলেছেন মারেফত যদি সব হতো তাহলে ইহুদি খ্রিস্টানরাও ইমানদার হতো কারণ ওদেরও মারেফত ছিল আল্লাহ কোরআনে বলেছেন এলেম লাগবে শুধু সোনার উপরে যাওয়ার সময় বলে আমি চলে যাচ্ছি তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো ধরে রেখো তোমরা আমার কাছে পৌঁছে যাবে গুমরা হবে না এক গাড়িতে ওঠেন আর ঢাকার বদলে রংপুর যে বসে থাকেন তাহলে কি ওনার কোন দোষ আছে নাকি না আপনি কথা শোনেননি আমরা দুর্ভাগ্য বসত আন পড়ছি না জান্নাতটা জান্নাত আপাতত লিজ দেওয়া হয়েছে ঠিক না ভাই তবে যাবেন আল্লাহর জান্নতে কিন্তু আল্লাহর কে পড়বেন না হবে নাকি আল্লাহর প্রথম হুকুমটা কি যে আয়াত নাজিল করলেন তাতে কি বলেছেন আমাদেরকে প্রশ্ন করবে জানেন না মান রব্বুকা অমা দিনুকা অমান না বিকা প্রশ্ন করবে প্রশ্নের উত্তর কেউ পারবে কেউ পারবে না যারা পারবে না তারা কি বলবে এখন তো আমি বলতে পারছি না এই লোকটাকে শোনা উল্লাহ ছিল না পড়া উল্লাহ শোনা উল্লাহ ফেল করে গেল আর যে পাশ করবে তাকে ফেরেস তারা প্রশ্ন করবে এইদে যে তিনটে প্রশ্নের উত্তর যা সঠিক হবে তাকে প্রশ্ন করবে চতুর্থ প্রশ্ন করবে সে উত্তরে বলবে কার তু আল্লাহ আমি আল্লাহর কে পড়েছিলাম ও সদাক্ত আয়াতি আয়াতে আল্লাহ যা যা বলেছেন বুঝিয়ে বিশ্বাস করে নিয়েছিলাম অন্যান্য রেবায়তে সদ্যাক্ত রাসুল আল্লাহ নবীজি সালামের সব কথাকে আমি মেনে নিছিলাম সত্য বলে গ্রহণ করছিলাম হুজদের কাছ থেকে কোরআন শুনছিলাম কি বলেছে তার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ছিলাম সদ্যাক্তু আয়াতই বুঝছিলাম সত্য বলে মেনে নিছিলাম এজন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা শুধু সুনাম না পড়া উল্লাহ হন প্রথম কোরআন পড়তে হবে অর্থ কোরআন করতে হবে আমরা কোরআন পড়তেই পারি না ভুল তেলাব করি শুদ্ধ করার চেষ্টা করতে হবে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে আর বেশিকে অর্থ না বুঝলে তর্জমাস পড়তে হবে আমরা অনেক সময় আলেম ওলামারাও দিনদার মানুষেরাও কোরআনের তরজমা পড়ার খুব আপত্তি করেন আছে নাকি আপনাদের দেশে কি আপনারা হ্যাঁ খুব ভয়ঙ্কর ভুল কথা যদি কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে তাহলে হাদিস হাদিসের তর্জমা পড়তেও উনিশ রকম লাগবে ফেকার তর্জমা পড়তে উনিশ রকম লাগবে বেহেস্তি ওর পড়তো উনিশ রকম লাগবে কি বলে মন্ত উনিশ রকম লাগবে কথা কি ঠিক হলো নাকি বই পড়তে উনিশ রকম লাগে না বই লিখতে উনিশ রকম লাগে কথা বোঝেননি ফেকার বই লিখতে অনেক এলেম লাগে বই লিখে যাওয়া বই পড়তে কি অনেক এলেম লাগে নাকি বই তো না আলেম লেখা হয়েছে কোরআনের পড়লে যদি দোষ হতো গুণা হতো তাহলে সব গুণা হবে আশরাফ আলী থানবদ গাঙ্গুহি কি বলে আমাদের মুফতি শফি মুফতি তকে উমানী রাহেমুল্লাহ ওহাফেদ আহমুল্লাহ এদের গুণা হবে না কারণ এরাই তো কোরআনের তর্জমা করেছেন কোরআন তর্জমা করেননি এরা কোরআনের করেছেন কি তিনি জাহিলদের জন্যই তো তারা তর্জমা করেছেন কারণ তর্জমা করার জন্য তফসির লেখার জন্য অনেক এলেম লাগে তফসির পড়ার জন্য এলেম লাগে না কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় কোরআনের তর্জমা যদি আমরা না পড়ি তাহলে আমাদের ইমান তা ঠিক হবে না শুধু হুজুরদের কাছে শুনে শুনে আমরা কখনোই সঠিক বিষয় পূর্ণ জানতে পারবো না কোরআন পড়া হুজুরদের কাছে শোনা দুটোর সমন্বয় করতে হবে হাদিস পড়া হুজুরদের কাছে শোনা দুটো সমন্বয় করতে হবে আমার কথা কি বুঝতে পেরেছে এটা হলো প্রথম বিষয় পড়তে হবে দ্বিতীয় বিষয় ব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে কোরআন হাদিস বলেছে মাথায় নিয়ে চলতে হবে না আল্লাহ করেন আল্লাহ নিষেধ করেছেন ক্লিয়ার কোনোদিন করেননি এখন আমরা বলো না হুজুর বলেছেন এই কারণে এই কারণে করা যায় এটা হলো শয়তানের পথ রসুল্লাহাম মানুষের সামনে মাথা ঝুকাতে নিষেধ করেছেন খবরদার ঢুকাল না এরকম অনেক আছে বিস্তারিত বলার সময় নেই এদিকে আপনারা খেয়াল রাখবেন তৃতীয় হলো আমরা আল্লাহর পথে চলার জন্য একটা বড় অবলম্বন হলো আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া যখনই আপনি মানুষদেরকে ভালো পথে ডাকবেন আপনার ভিতরে ইমানই চেতনা বাড়তে থাকবে কথা বুঝতে পেরেছেন ভাইরা এটা বাদ দিয়ে না আপনাদের আশেপাশে বেনামাজি মানুষ আছে না দুই চারজন মনে হয় আত্মীয় স্বজন বংশের লোকে আছে এদের যখন দোজকে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ ফেরেসারা ওরা যদি বলে যে আল্লাহ আসলে নামাজ না পড়লে যে সত্যি দোজকে যাইতে হয় আমাকে আমার ভাই নামাজ পড়তো চাচা নামাজ পড়তো বন্ধু নামাজ পড়তো কেউ তো কোনোদিন বলিনি আল্লাহ আল্লাহ আমার কি দোষ ওরা তো কোনোদিন বুঝায়নি তখন কি বলবো আল্লাহ তো ওর অপরাধের জন্য আপনাদেরও শাস্তি দেবেন কারণ আপনার দায়িত্ব আইন দায়িত্ব বলবেন ও মানুষ আর না মানুক ছোট্ট কথা বলেছেন যে ভাই চল না নামাজে যাই কি পাশ পড়ে চলে আসিস কোন নেই নামাজ পড় আল্লাহ খুশি হবে আল্লাহ রহমত আসবে আল্লাহ দোয়া কবুল করবে আল্লাহ কত করে তুই চল না ওই ওখানে ওয়াজ হাসছে চল একটু একটা ছোট্ট ভালো কথা বলবেন ভালো কাজ করতে বলবেন খারাপ কাজ নিষেধ করতে করবেন মানুক আর না মানুক আপনার আমুল নামে বিরাট সৎকার সব যদি আপনার কথায় ও আসে তাহলে কি হবে ও জীবন পড়াবে মানুষের আল্লাহর পথে ডাকবে ওদের ওসিলায় যত মানুষ ভালো হবে কেমত পর্যন্ত সকলের সমান আপনার আমল জমা হতে থাকবে এর বড় ব্যবসা আছে নাকি আমরা ভুল করি আমরা মানুষদেরকে আল্লাহ কিন্তু এইটা তো কথা না আপনাকে বিজনেস চিন্তা করতে হবে কি চিন্তা কি চিন্তা কার সাথে বিজনেস আল্লাহর সাথে আচ্ছা আপনাদের দেশে কি ইন্স কোম্পানির এজেন্ট আছে আপনাদের কাছে যায় না যে জিজ্ঞেস করে ভাই কোন ইন্সুরেন্স করেছেন নাকি আপনি যদি বলেন হ্যাঁ করেছি না আর যদি বলেন না তো ভাই তখন কি করে খুশি আইনা বেজার হয় বসে আপনাকে বোঝাতে চেষ্টা করে ঠিক না আচ্ছা আপনি যদি রাগ করেন ও কি গাল দেয় আবার পরের দিন আসে ঠিক না ভাই কেন ও জানে যতই রাগ করুক যদি বুঝিয়েছি একবার আপনার ঢুকতে পারে তাহলে ও কমিশন পেতে ঠিক না? তাহলে আমি যদি আল্লাহর সাথে আমার কমিশন বিজনেস এর চিন্তা বেড়ে করে রাখতে পারি তাহলে যখন আমরা দেখবো কেউ নামাজ পড়ে না আমি তো খুশি হবো জানলাম একটা কাস্টমার পাইছি ঠিক না ভাই চলনা নামাজে যায় ভাই সল নামাজে যায় ও রাগ করবে ও রাগ করলে আমি আমার সবরকমের কোথায় ভালো হবে নামাজ পড়বে দাড়ি রাখবে হস করবে দেবে কিন্তু সব সব পেতে থাকবে আমি কিন্তু সব পেতে থাকবো কারণ আমি ওকে প্রথমে মসজিদে নিছি কথা বুঝতে পারেন কাজেই ভাইয়েরা আল্লাহর অস্তে আল্লা পথে মানুষদেরকে বলবেন তবে কঠিন করবেন না সহজ করবেন আল্লাহ রসুল বলছেন তোমরা মানুষদেরকে সুসংবাদ সহজ করো কঠিন করো না তার মানে রসুল সুন্নত মতো সহজ করতে হবে সহজ মানে কি তুই আমার ওজুরের মুড়ি দান আমার কিছু লাগবে না এটা সহজ নাকি এত গুমরাই ভাই নামাজটা করেন হালাল খান বেশি চিন্তা নেই আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ ভালো কঠিন মানে আমার এই কারণে গেলে কিচ্ছু হবে না এইটা হলো কঠিন করা আমরা এখন দাওয়াত দি তবে আল্লাহর পথে না প্রত্যেকে তার দলের পথে দাওয়াত বড় দুঃখজনক কথা ভাইরা আল্লাহর পথে দেওয়ার দেন নবীর ভালো উন্নত এটা আমি খুশি দিল্লি থেকে বড় করেন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে কাদিয়ানি হয়ে যাচ্ছে কষ্ট লাগে না শুধু দলের চিন্তা করেন ইমান নষ্ট হয়ে যায় ভাইরা যাই হোক আমাদের ইচ্ছা ছিল আরো কিছু আমলের কথা আলোচনা করব আপনাদের সাথে আমরা ইমান বাঁচানোর কিছু পদ্ধতি আলোচনা করলাম আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের ইমানগুলোকে হেফাজত করুন আমিন আল্লাহ তালা আমাদের এলেমটাকে বাড়িয়ে দিন আমিন পাশাপাশি অনেক কাজ রয়েছে আমাদের করা দরকার যে কাজগুলো আমাদের ইমান বাড়াই আমাদের আমল তাকোয়া বাড়াই এগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার অনেক বিষয় আছে কিছু বিষয় আছে আমরা খুব অবহেলা করি যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি অনেকে বাদত করি পরস্পর মুসলমানদের অধিকার হক বুঝি না এগুলো ফরজ হক ফরজ লিল মুসলিম আলাল মুসলিম এখন শুনছি এক মুসলমানের হক আছে আর মুসলমানের উপরে পাঁচটা ছয়টা সাতটা দেখা হলে সালাম দেওয়া আমরা দিই না আমরা সালাম দিই সালাম দেবেন সালাম কথা বলার দরকার হয় আমিও বাংলাদেশে যে বাঙালি হয়ে গেছে আমরা আরব দেশে দেখতে দেখা হলেই সালাম দি সালাম দিচ্ছি কেউ সালাম দিলে আমরা দাঁড়াতাম না কারণ সালাম তো দিয়েছে উন্নত হিসেবে বাংলাদেশে এসে সালাম দিলে দাঁড়ায় কোন কথা বলবে সালামটা দিল কে কিন্তু সালাম তো কথার হক না সালাম দেখার হক দেখা এটা হলো এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ার হামুক আল্লাহ বলা আমরা কিন্তু বলিনি আর সে যদি ইয়ার হামুক বলে তাহলে যে হাসি দিল সে কি বলবে এমপি মন্ত্রী বা হুজুর হলে যাক তাই না আল্লাহ কিন্তু এটা বলেননি মুসলমান মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন দেখলে কি হবে তত বেশি কিছু না আল্লাহ রসুল বলছেন যদি কেউ সকালে মানে কেউ সকাল বেলায় আগে যে কোনো সময় একটা রুগী দেখতে যায়, একটা রুগী যে কোনো রুগী দেখতে যায় দেখতে গেছে কেমন আছেন আসসালাম আলাইকুম আল্লাহ ভালো করুক শুধু দেখতে গেছেন ফল উনেননি ভিতরে দেখতে গেছে সত্তর হাজার পর্যন্ত আদান পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে অনেক হাদিস আছে মানে আদম অ রুগী দেখতে যাচ্ছে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে যখন রুগীর পাশে যে বসলো সেজন্য আল্লাহ রহমতের সাগরে ডুবী দেখতে যে কেমন আছেন আল্লাহ ভালো করেন তাহর ইনশাল কোন অসুবিধে ইনশা আল্লাহ কেটে যাবে আপনার অসুখের মাধ্যমে আল্লাহ আপনার গুনাঘাতা মাফ করবে আসসাল্লাহ আদিম রব আদিমা আল্লাহর কাছে আল্লাহ আপনার সুস্থ করে দেন রসুল সেখানে দোয়া আছে কত বড় এবারত আল্লাহ রসুল বলছেন একদিন আজকে রোজা আসো কে সিলেকে ইয়ারসুল আমি আবু বকার বলছেন নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন মান আত আমা মিনকুমিস না আজকে তোমাদের ভিতরে গরিবকে সাহায্য করেছে দরিদ্রকে খাদ্য দিয়েছে কে আবু করলেন আনাইয়ার রসল আল্লাহ আমি রসুল্লাহাম বললেন আজকে কোন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে যদি এই চারটে কাজ কেউ করতে পারে সে অবশ্যই জাননাতে যাবে তালে দেখা হলে সালাম দেওয়া হাসি দিলে জবাব দেওয়া অসুস্থ হলে দেখতে যাওয়া মৃত্যুবরণ করলে জানা যায় শরীফ হওয়া জানা যায় শরীফ যদি আল্লাহ আল্লাহ হাতু কাল কে রাইন কুল্লু কে আতিন লাশের সাথে থাকে আল্লাহ তাকে দুটো কিরাত সব দেবেন এক এক কিরাত উহত পাহাড়ের সমান আর জানাজান নামাজ পড়ে চলে যায় তাহলে এক কিরাত এক অহুত পাহাড় সুপরিমান সাবদান করবে কথা বুঝতে পেরেছেন এরকম মুসলমানদের ভিতরে যে পারস্পরিক অধিকার গুলো রসুল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন এগুলো অত্যন্ত বড় এবাদত ছোটখাটো এবাদত না বরং আমরা পাগড়ি দস্তর খান করা আল্লাহর কোরআন প্রশংসা করেছেন ইন্নাকা লা আল্লাহ হে রসুল আপনি অত্যন্ত মহান আচরণ চরিত্রের অধিকারী नी, रसुल, अपनी महान पोशाकर अदिकारी महान एबाद अधिकारी ता क्या रसुलत बड़ दिखल आखलाके सुन्नत आचरण सुन्नत एगुलर दिखे खेल रखते भाईरा